শ্রীম ভাগবত অনুবাদ তৎফর্যী শ্রীম এসি ভক্ত বেদান্ত সমীপ উ তৃতীয় সকন্ধ অধ্যাখ্য ছেয় গ্রহ ব্রহ্মচর শোচম সুশন অনুবাদ মানুষ উচিত অহিংসা এবং সত্যতা অনুশীলন কর্যবৃত থেকে নিরত থাকা। এবং জীবন ধারণের জন্য যত ঠুক প্রয়োজন তত ঠুকুই সংগ্রহ করা। তার উচিত ব্রহ্মচর্য পালন করা। তপস্যা অনুষ্ঠান করা পরিষ্কার থাকা। বেদ অধ্যয়ন কর এবং পরমেশ্বর ভগবানের আরাধনা করুম শব্দ আরাধনা কর বিশেষ করে শ্রীকৃষ্ণ রূপে ভগবত গীতায় অর্জুনের দ্বারা প্রতিফন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ ভগবান পুরুষং শাশ্বত অথব যোগ অভ্যাস করার সময় মনকে কেবল শ্রীকৃষ্ণের স্বরূপে একাগ্রী ভূত করলে চলবে না উপরন্ত শ্রীকৃষ্ণ বিগ্রহ নিত্য আরাধনা করা ও ব্রহ্মচারী যোন জীবন নিয়ন্ত্রণ করে ব্রহ্মচার্য অনুশীলন করেন অনিয়ন্ত্রিত ভাবে যৌন সংসার লিপ্ত হয়ে যোগ অভ্যাস করা যায় না সেইটি তথা যথাকথিত যোগীরা প্রচার করে যে যত ইচ্ছা বিষয় সুখ ভোগ সত্ত্বেও যোগী হওয়া যায় কিন্তু সেটি সম্পূর্ণ বাজয় কথা এখানে স্পষ্ট ভাবে বিশ্লেষণ করা হয়েছে যে যোগে ফকে ব্রহ্মচার্য পালন কর অপরিহার্য ব্রহ্মচার্যম শব্দটি অর্থ হচ্ছে ব্রহ্মে বা পূর্ণ কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন কর যারা যৌন জীবনে প্রতি অত্যন্ত আসক্ত কৃষ্ণ ভাবনার অনুকূল বিবাহিতদের জন্য বিবাহিত জীবনেও যিনি যৌন জীবনকে নিয়ন্ত্রণ করেন তাকেও ব্রহ্মচারী বলা হয় যোগীর পক্ষে शब्दी अत्यंत गुरुत्वपूर्ण अष्टयम शब्द अर्थ हरस्त था व्यापक अर्थे जे व्यक्ति अतिरिक्त संग्रह करुसारे व्यक्तिगत आवश्यकता अधिक संग्रह সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম যে ব্যক্তি তা প্রয়োজনে অতিরিক্ত ধন সম্পদ সঞ্চয় করে কিন্তু যজ্ঞেশ্বর ভগবানের আরাধনায় ব্যয় করে না সেই এটি মস্ত বরচায় মানে মানে হচ্ছে প্রামাণিক বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে কেউ যদি কৃষ্ণ ভক্ত নাও হয় এবং এবং যোগ অভ্যাস করে তার পক্ষে জ্ঞান অর্জনের জন্য বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা অবশ্য কর্তব্য যোগ অভ্যাস করাই কেবল যথেষ্ট নয় একজন মহান ভগবত ভক্ত এবং গৌরী বৈষ্ণব সম্প্রদায় আচার্য শিল নরচন্দ্র ঠাকুর বলে যে সমস্ত আধ্যাত্মিক কার্যকলাপ তিনটি সূত্র থেকে জানা উচিত এবং গুরু পারমার্থী জীবনে উন্নতি সাধনের জন্য এই তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ প্রদর্শক ভক্তিযোগ সম্পাদনের জন্য আদর্শ শাস্ত্র গ্রন্থ নির্দিষ্ট করে দেন এবং তিনি স্বয়ং কেবল শাস্ত্রের ভিত্তিতে উপদেশ দেন অতএব যোগ সাধনের জন্য আদর্শ শাস্ত্র ফাট প্রয়োজন প্রমাণিক শাস্ত্র গ্রন্থ ফাট না করে যোগে অনুশীলন কেবল সময়ে অপচয় মাত্র বন্দেহম শ্রীগুষি ফরকম শ্রীগুণব সহগন রঘুন তন্ত সজীব সৈতু পুজন সহিত চৈতন্যদেব শ্রীরাধা কৃষ্ণ পালিতা শিবশাশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ Hare Hare, হরে রাম হরে Rama, Rama রামা হরে যোগী এবং ভোগী এই দুই শব্দটি অর্থ একদম বিপরীত আছে যে যোগী আছে সে তো ভোগী হতে পারে না এবং ভোগী যোগই হতে পারে কিন্তু আশ্চর্যের ব্যাপার আছে যে বিশেষ করে ফার্স্ট দেশের অনেকেই যোগ ব্যায়াম করে কি জন্য যাতে তাদের সুখ ভোগ জীবনে আরো খুশ ভাবে চলতে পারবে যাতে সাহস খুব ভালো হবে এবং স্বাস্থ্য ভালো হয় আমরা আরো উৎসাহের সাথে আরো করতে পারি বিশেষ করে যৌন জীবন তো যোগীদের প্রথম সংকল্প আছে না যোগ সাধনে মূল ভীতি আছে ইন্দ্রিয় গল সংযম খর কিন্তু ইন্দ্রিয় গল সংযম না খর জন্সে যোগ কঠিত যোগাভ্যাস করুবি জনপ্রিয় আছে এই দেশেও আধ্যাত্মিক জীবনের নামে কত অসৎ আচরণ চলছে অসৎ এই দুই শব্দ বিপরীত আছে সৎ মানে যথাবিধি সত্য এই শ্লোকের সত্য শব্দ আছে যা খর উচিত সৎ মানে ভগবান সত্যম পরম ধীমহী সত্যের আনন্দ হম সত্যম শিবম সুন্দরমানে পরম পুরুষ এবং সব যা তা সম্বন্ধে আছে সে তো ও সৎ সেই জন্য আমরা সৎগুরু তো গুরু তো হতে পারে না যদি কেউ যদি অসৎ হয় তো গুরু হতে পারে না তবু আমরা সৎগুরু এই শব্দটি বলে না তো বলা কি অসৎগুরু তো হতে পারে না তো পবিত্র পাইখানা আমরা মল থেকে আগ করে মল তো পবিত্র হতে পারে না আমরা যদি গরু না হয় তো যেমন মলমূত্র অপবিত্র থাকে তো সেটা সভাব আছে অপবিত্র সেটা নয় যে এইটা ওই সৎকুলে বিপ্রে বড় ব্রাহ্মণ দেয় মলমূত্র আছে তবু অপবিত্র তো ঠিক সেই ভাবে গুরু মানে সদ্গুরু অসৎ হতে পারে না তবু আমরা সদ্গুরু এই শব্দ বলি কারণ মানব সমাজে অনেকে অসৎ কথা প্রচার করে অসৎ আচরণ করে তবু নিজেকে গুরু যে আমি গুরু না এই আমার গুরু তো মৎস্য ভৌজি আছে তবু গুরু আছে না আমা আছে তো আছে মানে কি সৎ মানে এই যা সম্বন্ধ আছে ফরম সত্য সাথে তিনি সৎ সৎ মানে যা কর মানে যা আচরণ করো উচিত যা দ্বারা ফরম সত্য আরাধনা কর হয় এবং অসৎ তৎ বিপরীত তো যোগী কি করে ভোগী হতে পারে না ভোগী কি করে যোগী হতে পারে কলি না কিন্তু লোকদের মন এত বিভ্রান্ত হয় লোকদের ধারণা এত বিভ্রান্ত হয় যে লোকেরা মনে যে অনেক রকম হিংসা কলেয় অনেক রকম অনাচা কদাচা কলেয় আমরা ধর্মিক হতে পারি অহিংসা এই শ্লোকে প্রথম শব্দ আছে অহিংসা তো কি করে আমরা ধর্মিক হতে পারি যদি আমরা হিংসা ধর্মে ধর্মে ভিত্তি আছে না ধর্মে লকা আছে প্রেম তো আমরা যদি ভগবানের প্রেম করি কিন্তু ভগবানের সন্তানেরা তাকে আমরা হিংসা করি তো সেটা কি রকম প্রেম তো আমরা যদি একজনকেই বলে আমি আপনাকে খুব ভালোবাস করে কিন্তু তোমার ছেলেরা তো ঘৃণ্য করে যে এই ভগবান হচ্ছেন সকল প্রাণী দেয় সকল জীব দেয় পরম পিতা পিতা মাসে জগতা মাথা ধাত পিতা মাহাহা ভগৎ গীতা শ্রীকৃষ্ণ বলেন যে আমি সকলে পিতা সকল জগ নিবাসী দেয় পিতা তো অনেকে বিচার করে যে মানব পিতা হচ্ছে হচ্ছেন ভগবান এবং অনপ্রাণীরা এরা তো ফসুর তো দে গলা तारंस खालो कारण भगवान से गलम तो पृथिवीते देखा जाए अनेक गर आने मुरगी आने छागल आने मे तो आई जन्न तो अवश्य भगवान सब देखिए खबर जन्न বুঝে না যে এই শখ এই শব্দ আছে না প্রাণী তোর সখ প্রাণীদের প্রাণ আছে এই প্রাণ প্রাণ কি জীবন জীবের জীব কিন্তু অনেক রকম করে বলে যে না না না শুধুমাত্র মানুষ জীব আছে এবং আত্মা নেই তো সেই রকম দাবি করে এবং ভগবানের নাম নিয়ে হিংসা করে কিন্তু অহিংসা সেটা। ধর্ম ধর্ম বিচারের প্রথম বিচার অহিংসা হতে হবে প্রেম সেইটা খুব বড় কথা কিন্তু প্রথমে আমরা যদি প্রেম পথে হতে চাই তো অহিংসা হতে হবে তো এই জড় জগতে হিংসা ছাড়া কিছুই হতে পারে না জীবাশে আমরা নিরামিষ আহারি না শাক বৌজি এবং অনেকেই প্রশ্ন করে যে আমরা মাংসাহার করে না কারণ মাংসহারের আর্থ হয় হিংসা কিন্তু শাক সবজি খাইলেও তো সেই সব শাক হিংসা খর হয় তারা ও প্রাণে আছে তো মাংসাহারিজন তো গায়ে গরু ছাগল মৎস্য ইত্যাদি হত্যা করে এবং শাগাহারি দেয় শাক দেয় হত্যা করা হয় সেটা ও প্রাণী তো আমাদের কি উত্তর উত্তর আছে যে অনেক রকম নিরামিষ ভোজন করা হয় যার মধ্যে হাত তা হয় না যেমন দুধ আমরা দুধ গরুর থেকে পাই তো তার সাথে গরুর হাত তা হয় না যদি গরুর হাত্তা হয় তো পরে দেনে তো দুধ না সব রকম শস্য তো কি হয় তো খেতে ধান আছে ওই ধান তো একদম চলে গেছে তো সেই ধান খাটা হয় না সবুজ ধান আমরা খাটি যখন ভিলা হয় হলুদ হয়ে যায় তখন আমরা কাঠি তো তার মধ্যেও বেল আম গাছ আছে না দেখলাম বেল আছে আম ফল দেরি হয়ে আসে না এখানে তো আমরা ফুল গাছ থেকে পাই তো গাছে গাছকে কোনো হিংসা করা হয় না হত্যা হয় না তো আমরা যদি মাটি থেকে আলু শাক ইত্যাদি পাই তো এর মধ্যে ওই গাছে হত্যা হয় কিন্তু গরম হাত এবং আলু হাতের মধ্যে বহুত বড় থফাত আছে যারো এই কথা বুঝতে পারে না তাদের বুদ্ধি এবং আলুদের বুদ্ধির মধ্যে থফাত নাই তাদের মাথায় গোবর না আলু দাম তবু আ না জীব জীবাস জীবাণা প্রকৃতির নিয়ম আছে যে এই জড় জগতে রক্ষা জন্য এই জীব তো অনজীব খাই তো আমরা যদি শখ সবজি খাই ভগবানকে অর্পণ না করে তো সেটা তো হাত্ত না আমরা যদি শুধু দুধ আমরা যদি ফলাহারে হয় শুধু ফল ও দুধ আমরা যদি খাই সেটা ফলাহার বলা হয় তখনো হাত হয় না ফলাহারের মধ্যে তবু সেই ফলাহা যদি ভগবান কৃষ্ণকে আহ্বান না করে এবং খায় তো তার মধ্যে ফাপ হবে কিন্তু তো গ হাত তো সেই রকম পাপ তো হয় না তবু পাপ তো হিংসা সেই হয় এই জগতে অথবা ভাবে আমরা যখন একটু পেরাইতে যাই তো হয়তো রাস্তায় কয়েকটা এবং এমনি হেঁটে গেলে আমাদের দ্বারা অনেক ফিপড়ি মারা যাবে সেই জন্য ভারতে এই ধার্মিক সম্প্রদায় আছে জৈন বলে এবং তাদের এক মুখ্য রীতি আছে পূর্ণা অহিংসা পালন করা সেজন্য জৈন সাধুরা যেখানে যায় সেখানে জাড়ু লাগায় রাস্তা যাতে কোনো পিপড়ি হাত হবে না কিন্তু জারু জারু করার সময় সম্ভবতা ওই জারু লাগানা দ্বারা এক মারা যাবে সেটা ওই সম্ভব এবং এরা আলু গাজার বিট এই খায় না কারণ বলে যে তো মাটি থেকে আমরা যদি উঠিয়ানি। সেটা জীব হত্যা জন্য আমরা খাই না তো একবার আমি ইউরোপে ছিলাম এবং এক ভারতীয় লোক সেই অ্যাপে চিজ্ঞাস আমাকে জিজ্ঞাসা তো আপনারা ইস্কোন আপনারা শুদ্ধ শাখাহারি আছে কৃষ্ণপ্র সে বকর তো সে মানুষ আমাকে বলেন যে তো আমি জেন আমরা আপনাদের থেকে আরো ভালো শাখাহারি আছে কারণ আমরা আলো গাজর ইত্যাদি খাই না তো আমি জিজ্ঞেস করছি কেন সেটা মাটি থেকে উদ্ধ হয় এবং সাথে সাথে ওই মাটি সব ক্ষীত যারা থাকে তাদের হিংসা যাতে না হয় আমরা এই এইসব খাইনা আমি বললাম যে আমরা প্লেনে যাচ্ছি ওই ঠেল ক্ষয় থেকে আসে ওই প্লেনে ইন্ধন কই থেকে আসে মাটি থেকে এই জড় জগতে থাকা খালে সম্ভব হবে না যে পূর্ণা হিংসা পালন করে সেটা সম্ভব না সেই জন্য এই অহিংসা এই শব্দে প্রকৃত না আচী অ হিংস করে উচিত না ওই ছোট ছেলেদের শিক্ষা দেওয়ার জন্য কিছু হিংসা প্রকাশ করা দরকার আছে ওই ছোট ছেলেরা তাদের আমরা যদি শাসন না করি তাহলে এরা বড় হয়ে ছোট ছেলেরা মতো বদমাশ হবে বদমাস ছোট যদি ছোটদের মতো আচা করে সে তো দুষ্ট বলে তো বড় হয়ে যদি শিশুদের মতো আমাকে দাও সেই রকম আচা করে মানে ওই ছোট্ট শিশুর শিশুর তো সার্থশীয় হয় তো শুধু নিজের সব প্রয়োজন বুঝে কিছু আমার জন্য সেই সেজন্য ওই ছোট শিশুদের শাসন করছে যেমন আপনি ওই ওর কি ছেলে না মেয়ে ছেলে তো তার মাথা তো নিচে রাখে তো চলে কিছু বলছে না কিন্তু প্রণাম করতে শিক্ষা দিচ্ছে কিন্তু অনেকবার দেখি তো ছোটদের সেই রকম শিক্ষা দেওয়া হয় এবং ছোট ভালো লাগে না মনে করে কি বাবা আমাকে হিংসা করছে কি জন্য হবে সেটা করছে কিন্তু সেইভাবে প্রশিক্ষণ যদি করা না হয় তো বড় হয়ে তো কিছু বুঝবে না এবং সে অসংস্কৃত হবে তো শাসন দিতে হবে চলে দে ছেলে দেয় ছেলে জন্য শিষ্য দেয় শাসন গ্রহণ করতে হবে তো সেটা একটু রকম হিংসা কিন্তু সেই পরিপ্রেক্ষিতে সেটা রকম হিংসা কিন্তু সেই হিংসা যদি না করা হয় তো ফল হবে যে ওই ছেলে বড় হয়ে তো বহুত হিংস্রিক হবে তো বেশি হিংসা থেকে ছানা করার জন্যে একটু একটু হিংসা করা দরকার আছে এই কন মাননীয় বুশ আমেরিকান বাহিনী পাঠিয়ে দিয়েছেন ইরাকে কি চলে কি কারণে জর্জ বুশকে হিংসা করা উচিত না কি কারণে কি ছলে আমি বলছেন আমি কি কারণে জর্জ বস আমেরিকান ফোজ পাঠাচ্ছিলেন ইরাকে বলছেন যে ও সেখানে আমাদের সৈন্যরা যদি না থাকে যদি না থাকে তো অনেক অনেক বেশি হিংসা হবে শান্তি স্থাপন করার জন্য আমাদের আমেরিকান আর্মি ইরাকে আছে তো সেটি সম্ভব শান্তি স্থাপন এবং রাখা করার জন্য এই জগতে কিছু হিংসা হতে হবে যেমন পুলিশ পুলিশদের কর্তব্য আছে সমাজে সভ্যতায় শৃঙ্খলা শান্তির রাখা কি করে চর ডাকু পুলিশ গোপনে চুরি করে চুরি করে সরি হিন্দি শব্দ চরি চুরি করে তো পুলিশ যদি নিজে কাজ না করে তো চার মহোৎসব হবে সেটা কয়েক বা আমেরিকায় হরতাল ছিল একদিন আমরা একদিনে যাতে আমাদের সব দাবি চলবে আমরা আমাদের কাজ করবেন ও সেই দিনে কত লুণ্ঠন হলো কত ছড় নির্ভয় হলো তো কারণ তারা বুঝে যে আমরা যদি সাদর অনেত যখন পুলিশে হরতাল না হয় তো সাদে অনেত আমরা যদি চুরি করি তো ফলিশ আমাদের দৌড়বে ফলিশ আমাদের হিংসা করবে তো ফলিশ জগতেই হিংসা থাকা দরকার আছে ধার্মিক হিংসা ধার্মিক হিংসা যেমন কুরুক্ষেত্রে প্রস্তুত ছিলেন না যুদ্ধ করতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণা আর্জুনকে আদেশ দিয়েছে তোমার কর্তব্য আছে যুদ্ধ কর হিংসা করতে করতে হবে যাতে অতিবৃত্ত হিংস্রে দুর্যোধনে রাজা আর থাকবে না তো অহিংসা অষ্টয় এই তো বলর উচ্ছেদ না না বলর ড উচ্ছেদ না যে শুদ্ধ তো চর মিথ্যবাদী অর্থারী বেবিচারি নন সকল মহান গুণ বৈষ্ণবদের সাথে থাকে তো বৈষ্ণবের তো চর ডাকু এইরকম ন চরিত্র বৈশবে চরিত্র সর্বদা পবিত্র তো ইতিহাসে কখনো কখনো দেখা যায় যে ইতিহাসে কয়েকজন শুদ্ধ ভক্ত চর ছিল বেশি না বিশেষ করে দক্ষিণ ভারতে প্রসিদ্ধ আছে থ্রুমঙ্গায় আলবা আলবামনে শ্রীপাদ রামানুজ আচার্য আবিভাবে আগে চলভার ছিলেন আলবা মানে আচার্য মত আসলে তারা সব ভগবানের নিত্য প্রারস ছিলেন তো তার মধ্যে এই ছিলেন থ্রুমঙ্গায় আলবাহ তার প্রবল ইচ্ছা ছিল ভগবান শ্রী রংনাথ স্বামী মানে রঙ্গনাথ স্বামী এবং বিগ্রহ এত কত বড় আছে সায়না বস্তার ভগবান এবং তার মূর্তি। তিন মিটার লম্বা আছে না এ থেকে আরো এই সুবিরাট সুরম্য মন্দির স্থাপন করার ইচ্ছা ছিলমঙ্গায় আলবার কিন্তু সেই কালে সব রাজা ধনী তার কাছে গিয়ে তো কেউ রাজি রাজাগ্রন্থ রাজি ছিলেন না দান দিতে। এক দুই পাই সেটা যা দিয়ে নি তো সেজন্য সেই তিরুমঙ্গায় আলবা এক উপায় সৃষ্টি করেছে এবং এই শ্লোকে শৌর্যবৃত পালন করা উচিত না শৌর্যবৃত গ্রহণ করেন ভগবানের সেবার জন্য এই যে আমাকে তাদের ধন দিচ্ছে না তারা বুঝে না সব ধন কৃষ্ণের ধন এইসব বদমাস মনে করে যায় এই যে আমার নিজে ধন তো সব কিছু কৃষ্ণকে অর্পণ করা উচিত কারণ সব কিছুই কৃষ্ণ তো তারা বুঝে না যাতে এইসব রাজাগণে শাস কল্যাণ হবে আমি শর্যবৃতি গ্রহণ করে তাদের ধন ভগবানের সেইভাই নিযুক্ত করবো তো এইরকম সম্ভব আছে মহান মহান ভক্তগণের জন্য এবং সকল আমরা যে আপনারা সবাই ও ব্যাংকে গিয়ে সব টাকা পয়সা লুট করে নতুন মন্দির রাধা মহাদেবের জন্য বানাতে সেই পর্যন্ত আমরা দিচ্ছিলায় আলবা প্রশংসার করা হয় কিন্তু সেই আচরণ সাদার অনেকে বৈশাব্যার জন্য এবং সকল মানুষের জন্য নিষিদ্ধ আছে তো এই সব বুঝতে হবে অহিংসা অষ্টেয়হিংসা আহ সত্যম সত্যম এই সত্য সম্বন্ধে আমরা কিছু বলেছি সত্যম অনেক কি কৃষ্ণের প্রশংসা আমরা যদি সদাই বা কৃষ্ণের প্রশংসা করে কৃষ্ণ কথা বলে তাহলে সেটা সত্য কথা কৃষ্ণ হচ্ছেন সত্য তার সত্য তাহার নিত্য আমরা যদি নিত্যকালে পারম সত্যের সাথে থাকতে চাই তাহলে নিতাই পদ সত খর আশ নিতাই পদ নিত্যানন্দ চরণে সদাইবা সীমিত হতে হবে আমাদের দ্বারা আমাদের নিত্য নিত্যানন্দে সেবা করতে হবে নিত্য এই শব্দে এই অর্থ আছে দৈনিক কিন্তু পূর্ণ আর্থ আছে সদাইবা নিত্যানন্দে সেই বা করতে হবে আমরা যদি দৈনিক পূজা করে এবং পূজা খরা পরে আমাদের সব চা শুরু করা হয় তো সেটা ঠিক রকম পূজা হয় না তো সেই বা চব্বিশ ঘন্টার মধ্যেই প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে প্রতি প্রতি ক্ষণে হত্যা হবে এইভাবে আমরা সদাইবা সত্তা সাথে সম্বন্ধিত হবে যেই মুহুর্তে যে ক্ষণে আমরা সত্য থেকে বিছুত হয় সেই ক্ষণে আমরা মিথ্যরাজেই প্রবেশ কর সত্য আছে এবং মিথ্যা আছে এবং অর্থ কি যে আমরা সেই রকম সাধনা করি যাতে আমাদের মন ধন এবং ধন এবং বচন সদাইবা সত্য সহিত সম্বন্ধিত হবে। এবং আমরা যদি সদাইব সম্বন্ধে থাকে না তাহলে আমরা অসত অবস্থায় আছি তো অহিংসা সত্যম অষ্টয়ম যার্থ পরিগ্রহ এই উপদেশ খুবই গুরুত্বপূর্ণ আছে আধুনিক মানুষে কি আছে দৈহিক প্রয়োজন কি কি আছে কিছু খাওয়া কিছু কাফর এবং কিছু আশ্রয় মনি বাড়ি বড় ছোট না বড় আমাদের দৈহিক প্রয়োজন খুব সরল আছে কিছু অন্য ডাল শাক সবজি কিছু খাপর এবং আমাদের জায়গা অনেক বেশি হয়ে গেছে সকালের দরকার কমপকে স্কুটার না কমপাকে সাইকেল তারপর ইলেকট্রিক লাইট ইলেকট্রিক ফ্যান তো আগেকার এখনো গ্রাম অঞ্চলে অনেকে এই রকম ফাঁকা কি বলে বা হান ফাঁকা ঠিক আছে সেই রকম ফাঁকা ব্যবহার করে থালে সেটা ব্যবহার করে সে তো সুবিধা সেটা থেকে বিদ্যুতে না কিন্তু দাম আছে খুব এবং ইলেকট্রিক বিল সেটা সেটাও থাকে তো ইলেকট্রিক বিল এর শোধ করার জন্যে কাজ করতে হবে খুব কাজ সেটা শুধু হয়তো নয় টিভিও আছে ইলেকট্রিক লাইট আছে ক্ষত হবে দুই তিনশো টাকা কম পকে তা থেকে বেশি কম পকে পাঁচশো টাকা মাসে তো সেই টাকা কই থেকে আসবে কাজ করতে হবে তো সুবিধার সাথে অসুবিধা অনেক থাকে সেজন্য এই খুবই সুন্দর উপদেশ দিয়েছে যেই আধুনিক স্কনে আমরা ভুল করেছি সরল বাবই জীবন যাপন করতে আজকে আমরা মানে আমরা খোলা যাব আসলে সেই রকম প্রকল্প প্রভুপাধে খুবই প্রিয় প্রভুপাধে গাউনে প্রকল্প সরভাবে জীবনযাপন করা এবং উগ্রকর্মে সবয় সময় অপব্যবহার না করা হয় তো সরল ভাবে জীবন যাপন করা হয় কিছু শাক সবজি অন্য দাল চাষ করা হয় এবং সব নাম কীর্তনাম বিষ্ণু কারণ আমি যদি ভজন না করে আমরা যদি শুধু চিলাক লাগাই এবং নিজেকেই আমি বৈষ্ণব পরিচয় দি। আমাদের কি হয় অনেকে আমরা দেখি বৈষ্ণব দীক্ষিত বৈষ্ণব কিন্তু এত ব্যস্ত থাকে কাজ করানোর মধ্যে তাদের সময় নাই ভজনের জন্য এবং ওই মেশিনে জব করে হরে কৃষ্ণ সময় নেয় এবং মন তো আটকে যায় তো মন যদি ওই কাজ কামে নিযুক্ত থাকে তো কিভাবে কৃষ্ণ স্মরণ হবে তো সেই জন্য প্রভুপা দেয় এই প্রকল্প চল যে প্রচারের জন্য আমরা শহরে থাকতে পারি এবং যারা প্রচার করে না তাদের জন্য সবচেয়ে সুবিধা হবে জন্য। তো এই শহরে জীবন ছেড়ে তো গ্রাম থাকো এবং সরভাবে জীবন যাপন করো এবং বেশিক্ষণ সময় হরে কৃষ্ণ বলো এবং সুখী রহদ অর্থ আর ব্রহ্মচার্য আপনারা যদি ব্রহ্মচার্য সম্বন্ধে জানতে চান আমার বই ওই বই আছে দাম আছে এই ঠাকা দেওয়া যেন কাজ কর্মা করতে হবে কিন্তু সেই বই পড়লে হয়তো আপনার ইচ্ছা থাকবে না আমি ব্রাহ্মচারী হব সেই ইচ্ছা আসবে ওই বয়ে দ্বারা আপনার সকল আশা নষ্ট হতে পারে সব দান করো ছ কি আছে এই কালি যুগে আমরা বুঝি না কি আছে ঠান্ডা যদি থাকে আমি অসুস্থ কখন পর্যন্ত অসুস্থ থাকবে প্রসাদ এসে ভয় পর্যন্ত সেই সময় শুষ্য হবেন্ট জানে তো সেই জন্যেই আমাদের অনুরোধ আছে যে ক্ষম্পকে এই চারটি নিয়ম পালন করুন কম পকে এইথো থাপ করো মাংস আহা না করো কর আমি শাহ না করমন এবং জুয়া ইত্যাদি খেলা বর্জন করা তো কম্পকে এই তো এবং এই চারটি নিয়ম পালন কর খুব কঠিন মনে করে চা ছা আমরা কেন ছা ছা তো শিলেতে গড়ে দেশে জিনিস তু চা ছড়ো চা ছেড়ে দাও এবং কৃষ্ণ নাম অমৃত ফান করো ছাড়ের স থেকে অনেক মিষ্টি আছে পাশ্চাত্য দেশে সাধারণ রীতি আছে যে লোকেরা শখবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে অফিসে যায় স্নান তো ভাষণ অনেকে সপ্তমত আয় না মাসে মত এক ভাষণ করে তো পাই কেন করে কাজ গোছ দিয়ে শুদ্ধ অভ্যাস করে কাজ হয়ে গেছে শিলপ্রভু ভাই কিছো শিলপ্রভু ভাই তো কৃষ্ণ কথা দূরে থাকুক আমরা পায়খানা করার পরে স্নান দরকার আছে সেই কথা সম্বন্ধে আমাদের কিচ্ছু জ্ঞান ছিল না সেই এইসব যা ওই শিক্ষা দেওয়া হয় বড় সেই রকম মানে জাগতিক দৃষ্টিতে এই তো বড় মানুষ তো পাইখানা করে কাগজ দিয়ে পরিষ্কার করে স্নান তান করে না সৌ মনে সনে শাসভাস আপনারা সবাই সকল গ্রন্থগুলো পড়ছেন নাকি আমি জানি যে নবদ্বীপ প্রভু একটু রকম পণ্ডিত আছে মানে শাস্ত্র পড়েন আপনার ঘরে কিছু শাস্ত্র আছে আসলে কি হয় আমাদের শাস্ত্রাভ্যাস করে ইচ্ছা থাকলেও যারা নেতৃত্ব গ্রহণ করে এই এইকনে আমরা এত ব্যস্ত থাকে কি আমরা যথেষ্ট সময় পাই না শাস্ত্র অধ্যয়ন করার জন্য তবু করতে হবে সকল ভক্তদের জন্য এই শাস্ত্র অধ্যয়ন করা খুব বড় প্রয়োজন আছে এবং আরো কি মৌলিক কথা অহিংসা থাকলেও সত্য বচন বলা অভ্যাস থাকলেও আমরা যদি চর না হয় আমরা যদি আর্থ পরিগ্রহ অভ্যাস করি আমরা যদি ব্রহ্মচারী হই তপশী হইচি হয় আমরা পুরুষ খ্রিস্টের সেবা করে না তাহলে এই এইসব অনগুণে কোন মূল্য থাকবে না সকল গুণে লক্ষ সকল গুণে সম্রাট হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেইবা আছেন। আপনাদের সকল সদ্গুন শ্রীকৃষ্ণের সেইবাই নিযুক্ত করুন অথবা আপনাদের সৎগুণ সব ব্যর্থ হবে এবং আমি অসৎগুণী তবু শিল প্রভুপা দেয় কৃপায় আমি চেষ্টা করছি পুরুষ অর্চন করতে জন্য আমার সকল সদ্গুনে অভাব থাকলেও আমার জীবন কৃথার্থ আছে আছে আমি মনে করছি হরে কৃষ্ণ শ্রীমৎ ভাগবত কি যায় শিলপ্রভুপাদে কি যায় হরে কৃষ্ণ আর একটা হাওয়া দা আছে তো মৃদাঙ্গ বাজানোর সময় কেতন করতে প্রশ্ন আছে আমাদের অনেক গুরু মহারাজ আছে যারা দীক্ষা দিচ্ছেন না আমি যে মহারাজের দীক্ষা নিচ্ছি আমার গুরু মহারাজ ঠিক আছে প্লাস পাশাপাশি আমাদের স্কুলের যখন গুরু দীক্ষা দিচ্ছে আমি ওনাদের কিভাবে দেখবো কোন দৃষ্টিতে দেখবো আমি ওনাদের মহারাজ বলে ডাকবো গুরু মহারাজ বলে ডাকবো আর যারা দীক্ষা দিচ্ছেন না তাদেরকে আমরা আমাদের দীক্ষা গুরুকে গুরু সম্বোধন মহারাজ্ব অনেদেরও আমরা গুরু মহারাজ বলতে পারি যদি আমাদের সেই সেরকম ভাবনা থাকে বিশেষ করে যদি ওই গুরু শিষ্যের সম্বন্ধে যদি থাকে যদি স্থাপিত হয় শিষ্যরা নন তবু অনেকে গুরু মহারাজ বলে তো ঠিক আছে এর মধ্যে ত্রুটি নয় সেই রকম বলতে পারে আসলে গুরু মহারাজ আমি একই প্রশ্ন শুভ করছিলাম আপনি যুক্ত দিয়েছেন শুভশ্রমিক দিয়েছেন বলেছে যারা দীক্ষা দিচ্ছেন প্রত্যেকে আমাদের উচিত গুরু মহারাজ ডাকা বা গুরু মালিক শোনাটা আছে আমাকে বলেছে তুমি যাবে আসলে রীতি আছে যে গুরুদেবের সকল গুরু ভাই তো গুরু যেমন মনে কর সেটি তবু বুঝতে হবে যে আলাদা আছে তো ইসনে আমরা সব প্রভুপাদের অনুগামীরা এবং প্রভুপা যা আমাদের দিয়েছেন তা আমরা শ্রেষ্ঠ করে অনদায় দিতে তবু কি ভাবে একজন গুরু দেন এবং কি বিষয়ে বেশি জোর দেওয়া হয় তো সকল গুরুদের মধ্যে কিছু পার্থক্য হবে সেটাও সম্ভব তো সেই পার্থক্য থেকে আমরা বিভ্রমিত হাওড়ো চেত যেমন জৈবতাকা মহারাজ এবং আমার চরিতার মধ্যে অনেক পার্থক্য আছে কাউকে রাত্রে এমে বললাম যে আমি শুয়েতে যাচ্ছি কিন্তু এই সময় দশটা পরে জয়পারাজে প্রচার শুরু হয়নি সকাল দুইটা পর্যন্ত অনেক লোকদের সাথে কথা বলবেন অনেকেই উপদেশ দেন কিন্তু আমি তো সেই রকমই আমি শুয়েতে যাই খুব ভরে উঠি তো কি করে এনে প্রচার করে এবং কিভাবে আমি প্রচারে অভিনয় করি তার মধ্যে পার্থক্য আছে কিন্তু আমাদের উদ্দেশ্য এই কী তো আহ এই খাদেশ নয় করা খুব কঠিন বিষয় जिका आईकने जी आल फंजीकार एकदम वैज्ञानिक भाव भारत सम्भव है कारण जगह এবং চিচি অনুসারে পালন করা হয় এবং গণনা করা হয় ওইসব ফন্ডিতের কাজ আমি তো ঠিক বুঝি কি করে কিন্তু এক জায়গায় ওই চিচি কোন সময় থেকে হয় অন্য জায়গা থেকে আলাদা হবে সম্ভব হয় যে কখনো কখনো এখানে স্বামীবাগে ঢাকায় সেটা সম্ভব কারণ আমরা আমরা জানি না সেই জন্য আমি মনে করি যে ভূ হচ্ছে কিন্তু সেটা না বিগ্রহ সেইবক করে বিগ্রহ তখন করে কিন্তু শিক্ষক হচ্ছে যে এই ব্যাপারে আমি কখনো চিন্তা করিনি এর আগে গবেষণা করবো সেলাই কাপড় তো না এবং আসলে এই এই ক্ষুপিন তো বিরক্ত মানুষের জন্য জানি না শিকা করছি আমি মূর্খ জানি না উত্তর ভারতে দেখা যায় অনেকগৃহ ক্ষৌপিন পরে আজকাল না আগে কালে মানে সলাই খর মাকে চেক মানে হয় লঙ্গে শ্লোকে বলেছেন যারা নিয়ন্ত্রিত জীবনযাপন করে তাদেরকে সেইটা ও সেইটা যারা যৌন জীবন নিয়ন্ত্রণ করে গৃহস্থ আশ্রমেও তারা গৃহস্থ ব্রহ্মচারী বল ব্রহ্মচারীদের জন্য না ভেক দেওয়া মানে ওই বেশ গহণের সাথে সাথে ভেগ দেওয়া মানে ওই বাবজি হওয়ার সাথে সাথে গ্রহণ করা হয় সেটা সৎক্রিয় সার্টিফিকেট খোপা বা আসলে খোপিন তো ব্রাহ্মের ছয়দায় জন্ম তো পূজা অর্চন করবে বিভক্ত মানুষ করে না গৃহস্থ করে সকল মন্দির এই গৃহস্থ আছে না এবং ঘরে মেয়েরা মহিলার কিন্তু কি বলে ছোলি ওই যারা ওই মহিলারা ফরে সেটা আসলে নতুন আগে খালে তো ফরেনি শেষ করে ব্রাহ্মণ মহিলারা তো ফরেনি কিন্তু সারি কিরকম যাতে ওই কিছু অশ্লীল হলো না অশ্লীল বোঝে ঠিক আছে তো এখানে আমরা সমাপ্ত করি আমি একটু গো বেসিন করি আপনার প্রশ্ন এবং আপনা ইমেল ঠেকে না মন্দিরে তো উত্তর ফেলে আপনাকে পাঠাবো ঠিক আছে ঠিক আছে হরে